জ্ঞান আচীন্ধ যেই কৃষ্ণ তত্ত্ব বেত সেই গুরু হয় মহাপ্রভু একটা খুবই প্রসিদ্ধ কৃষ্ণ তত্ত্ব বেত সাধারণত আমরা এই কথা মানি যে মানে শাস্ত্রের কথা যে শুধু বৈষ্ণবের যোগা আছে গুরু হতে গুরু মনে কে গুরু হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি আশগ গুরু কে আছে কৃষ্ণ কৃষ্ণম বন্দেই জগৎগুরু এই শঙ্করাচার্যের কথা কিন্তু শঙ্করাচার্য সবকিছু যা বলেন সেটা আমরা মানি না কিন্তু এইতেই আমরা মানি যে কৃষ্ণম বন্দেই জগৎগুরু সকলে গুরু সারা বিশ্বের গুরু হচ্ছেন কৃষ্ণ কেন কারণ তিনি ভগবদ গীতা জ্ঞানে দ্বার শুধুমাত্র অর্জুনকে প্রবুদ্ধ করলেন তো সকল বিশ্ববাসীদের সুযোগ দিয়েছেন কৃষ্ণ তত্ত্ববীত হতে বৈদৈশ বেদ বেদান্ত বেদ বেদ এব শ্রীকৃষ্ণ হচ্ছেন বেদ থেকে অভিন্ন কারণ বেদ এই শব্দের হচ্ছে জ্ঞান তো জ্ঞানের উচ্চ হচ্ছেন কৃষ্ণ জ্ঞানে বিষয় হচ্ছেন কৃষ্ণ তার থেকে জ্ঞান আসে এবং ইনি হচ্ছেন জ্ঞানে মুখ্য বিষয় কারণ সব কিছু যা জ্ঞান এইসব দেখি জ্ঞান হচ্ছেন যে কোনো জিনিস সব কিছু কৃষ্ণ থেকে অভিন্ন এবং প্রকৃত জ্ঞান হচ্ছে সর্বত্র সবই অবস্থায় কৃষ্ণকেই দেখতে মনে সব কিছু যার আমরা দেখি সেটা দেখা উচিত এমনি না তো কৃষ্ণ সম্বন্ধে সাথে যেমন আমরা যদি একটা গাছ দেখি তো স্যার গাছ দেখি তো সে এই সেটা গাছ কিন্তু এইভাবে দেখা উচিত যে এই গাছ কৃষ্ণের উৎপত্তি আছে গাছ কৃষ্ণের থেকে আসে কৃষ্ণের ইচ্ছায় ওই গাছ সেখানে আছে স্তর বা জঙ্গল দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্ট দেব স্মৃতি তো সব কথার মধ্যে সব বস্তুর মধ্যে সব ধারণার মধ্যে মায়ার মধ্যেও কৃষ্ণকেই দেখতে হবে এই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম স্তর এবং আমার চি ফসি সর্বচ সর্বমচা মাই ফসি আহম না প্রনাশ্বামী সচা মে না প্রনাশ্যতী শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতায় যে ব্যক্তি সব সময় এবং সবত্র আমাকে Amake এবং কখনো আমাকে ভুল করে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 তো কলকাতায় ওই প্রসিদ্ধ প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয় আছে এবং সবাই যারা সেখানে এবং অধ্যাপক তো এই মাফে এই বিচারে সব অজ্ঞানী আছে যাদব ইউনিভার্সিটি আছে তুই ও কি প্রবীন্দ্র ভারতী তো চীন বিশ্ববিদ্যালয় কিন্তু তারা জ্ঞান তো কেবল বিশ্বের সম্বন্ধে আছে কিন্তু বিশ্বের কি সম্বন্ধ আছে তারা জানি না সেই জন্য তার সব মূর্খ এইটা বৈদিক বিচার তো যতটুকু আমরা জানি খুব প্রাবীন অলায় আইনস্টনের মত হলেও আমি যদি কৃষ্ণকে জানে না তাহলে আমরা মূর্খ খুব বুদ্ধিমান কৃতি কৃতকৃত্য মূর্খ তো জ্ঞানীকেই আছে যে কৃষ্ণ তত্ত্বভিত সেই গুরু হয় তো সেই জন্য বুঝতে হবে যে শুধুমাত্র বৈষ্ণব গুরু আছে কারণ শুধুমাত্র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 সেটা শুধু পুষ্টকি জ্ঞান এবং সেটা শুধু জড় জড়ি জড় বুদ্ধির উপরে নির্ভর করে না তো আইনস্টাইনের মতন এত বড় বৈজ্ঞানিক ছিল কিন্তু তিনিও ভগবত্ত্ব জ্ঞান থেকেই বঞ্চিত ছিলেন এবং দেখা যায় অনেক বৈষ্ণব আছে যারা লেখা পড়া নেই তো অক্ষরে জ্ঞান কিছুই না তবু অক্ষ জ্ঞান আছে অকমনে খ এবং অক্ষ হচ্ছে অক্ষরম ব্রহ্ম পারম অক মনে অ থেকেই খো তার মধ্যে সব কিছু সম্পূর্ণ আছে তো এই অক্ষর শব্দে। এই অর্থ আছে ওই জ্ঞান এবং আরেকটা অর্থ আছে অক্ষ হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তো অক্ষ জ্ঞান না থাকলেও শুদ্ধ বৈষ্ণব বৈষ্ণবের পুরো অক্ষ জ্ঞান আছে কারণ তারা জানেন যে আদি থেকে অন্ত সব যা আছে বিশ্বের মধ্যে এবং বিশ্বের বাইরে সবকিছু কিছু শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন এবং সব যা আতে সেইটা শ্রীকৃষ্ণের থেকে আসে সব কিছু যা আছে সেইটা শ্রীকৃষ্ণের থেকে অধীন আছে ইনি হচ্ছেন শতন্ত পরমেশ্বর তো সেই হ্যাঁ তো সেই সেইভাবে অনেক অশিক্ষিত জড় দৃষ্টিতে অশিক্ষিত বৈষ্ণব আছে কিন্তু তাদের পূর্ণা জ্ঞান আছে তারা জানেন যে শ্রীকৃষ্ণ সব কিছুই হচ্ছেন সব এবং তিনি সব উপরে আছে তো এইভাবে বৈষ্ণব হচ্ছেন পুরনো জ্ঞানই এবং এইভাবে তাদের যোগ্যতা আছে গুরু হতে কারণ গুরু মানে শিক্ষক স্কুলে শিক্ষক সেই রকম নয় তো গুরুদেব বিশেষ লক্ষণ আছেন যে ইনি পূর্ণ জ্ঞানে অবগত এবং সেই জ্ঞান তাদের চরিত্রায় প্রকাশিত আজকাল ওই সব বিশ্ববিদ্যালয়ে তো অধ্যাপক হওয়ার জন্যে যোগ্যতা আছে পিএইচডি পিএইচডি এবং নিজের আচরণ সেটা কোনো ব্যাপার তো নংসকানে অনেকেই সব কিছু সব কিছু যদি ওই ভৌতিক জ্ঞান আছে দেবীচার হলেও তো প্রফেসর হতে পারে কিন্তু প্রকৃত জ্ঞান ভগবত সত্য জ্ঞান প্রাপ্ত করেছেন এবং পরিবেশন করেছেন যোগ হচ্ছে নিজে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 অশুদ্ধ ক্ষয় হয় এবং আমরা শুদ্ধ হয়ে যায় তো সেই জন্য একজন যদি গুরু হবে তাহলে শুদ্ধ হরতে হবে শুদ্ধ এই শব্দের আর্থ কি তো মনে শুদ্ধ হরতে হবে এবং মন যদি শুদ্ধ হয় তাহলে তার ব্যবহার অশুদ্ধ হবে তো এই বড় খুব বড় বদমা আসছিল এই কলকাতাতে যার দ্বারা এই ভগবত্ত জ্ঞান ধার্ম ধর্ম ক্ষেত্রে অনেক অশৃঙ্খলা এসেছিল তার অপসিদ্ধান্ত প্রচারের দ্বারা তো তার শিক্ষা তার শিক্ষার মধ্যে মধ্যে এই উপদেশ আছে যে যা কিছু আমরা খাই সেই তো কিছুই না তো চেতনা সেই তো শুদ্ধ হতে হবে আমরা মাংস মাছ ডিম সব কিছু খেতে পারি কিন্তু মন যদি শুদ্ধ থাকে সে সেটা ভালো হয় আমরা যদি বেশি আমিষ খাই তাহলে শরীরে বল হবে তো একজন ছিল একদম বিবেকহীন সেই জন্য সেই রকম বলেছে এবং তার দ্বারা সব বেঙ্গালী লোক প্রায় সার্থ মাংসাহারিয়েছে তার মনে করি যে আমাদের বিবেকহীন একজন মহান সাধু এইভাবে আমাদের আদেশ ছিল। সেই জন্য আমরা সব কিছু খেতে পারি কিন্তু বেদের বেদশাস্ত্রের উপদেশ আছে কি জীবন যাপনের মধ্যে প্রথম পিছা হচ্ছে খাওয়া আহার শুদ্ধি সত্তশুদ্ধি যদি আহার তো শুদ্ধ হয় না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 ভণ্ডার ঢঙ্গি আছে কারণ সাশ্রয় নি দেশ আছে করতে তো লোকে মনে করে তো সে ভালো আমি নিজেকে গুরু বনাবো এবং আমার সব শিশুর আমাকেই সেই করবে কিন্তু শিশুরের সেবা করবে কি গুরু সেবা কেন গুরু সেবা করে কারণ গুরু হচ্ছেন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 শিষ্যদের শিক্ষা দেওয়া যাতে তারা প্রবুদ্ধ হয়ে বুঝতে পারে যে কৃষ্ণা সব আছে। এবং কৃষ্ণের চরণে তারা সরনাগত হবে তো এই শিক্ষা তো কেবল মুখে না গুরুর শিক্ষা বিশেষ করে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 সীতা দেবী বঞ্চনা করে যেন না তো সন্ন্যাস বেশ গ্রহণ করে তো এইভাবে সীতা দেবী বঞ্চিত হল এটা তো রাণ কিন্তু এর থেকেই আমরা বুঝতে পারি যে সবাই যারা সন্ন্যাসী বেশ পড়ে সবাই যারা বেদ কথা বলে সবাই যারা গুরুগিরি করে সবাই তো প্রকৃত গুণ না বিশেষ করে এই আধুনিক যুগে অনেক আছে যারা শুধু নিজে সুবিধার জন্য ধর্ম প্রচার করে এবং এই ভাবে এইভাবে যথাকথিত ধর্ম প্রচার করে তারা লোকদের উদার করে। তারা কত থেকে এবং তাদের আশ্রয় নাওয়া থেকে তারা অনুগামীরা তার সাথে ঘ নরকে প্রবেশ করে তো বুঝতে হবে গুরু কে আছে তো সামান্য যোগ্যতা আছেই গুরু হতে তো বৈষ্ণব হতে হবে কিন্তু কি রকম বৈষ্ণব তো শুধু হম নাকি হয় নাখায় চিলাক গলায় মালা তো শুধু তার থেকে একজন বৈষ্ণব হয় না তো সেটা ভালো তো দ্বাদশ চিলাক লাগানা এবং খন্টি মালা চৌসি মালা রাখা তো এইসব হচ্ছে বৈষ্ণব ছিন্ন কিন্তু কি রকম বৈষ্ণব যোগ আছে গুরু হতে তো শুধু বৈষ্ণব ছিন্ন ধারণ করে থেকে আমরা বৈষ্ণব হই না তো বাইরে বৈষ্ণব ছিন্ন থাকলেও ভিতরে আমরা যদি বৈষ্ণব না হয় তাহলে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 প্রতিষ্ঠা আসা আসি হৃদয় দুষিবে হইব নিরয়া দামে আমি যদি নিজেকে মনে করি আমি বৈষ্ণব আমি তো বৈষ্ণব এই বোধহ হইল এই বোধহ হইলে অমানই না হব আমি আমি খুব দমবে হব আমি বৈষ্ণব আমি আমি বৈষ্ণব ছুড়ো মনে আছি আমি এই জগতে আসলাম ওই সকল জগতে বাসে উধা করার জন্য তো এইভাবে আমরা যদি মনে করি তাহলে সেটা কি সেটা মহাপ্রভুর বৈষ্ণব হাওয়া আদেশ বিরুদ্ধে মহাপ্রভু কি বলে আমি না মান দেয় না কিন্তু আমরা আমরা যদি মনে করি যে সকলে এক ধব্বা আছে আমাকে প্রশংসা দিত তাহলে সেটা বৈষ্ণব বুদ্ধি না আমি তো বৈষব এই বুদ্ধি হইলে অমানই না হব আমি তাহলে আমরা বৈষ্ণব হব না আমরা নরগামী হব প্রতিষ্ঠা আশা আসি হৃদয় দূষিবে ওই প্রতিষ্ঠা আশা থেকে হৃদয়ে দূষণ হয় এবং হৃদ হৃদয় যদি দূষিত হয় না দুষ্ট হয় আমাদের যৌগত হবে না গুরু হতে যৌগত হবে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 তো শ্রবণ কীর্তন ইত্যাদি করতে হবে এই চৌশী ভক্তি অঙ্গ পালন করতে হবে এবং এইসব শ্রবণ কীর্তন করা থেকে কি হয় তো চৈত দার্পনা মার্জনা আমরা যদি এই ছৌশতী অঙ্গ ভক্তি সাধনা পালন করি তাহলে কি প্রভাব হয় প্রভাব হয় যে চিত্র শুদ্ধি হয় আমাদের জীবন পরবর্তিত হয় এবং আমরা ধীরে ধীরে বৈষ্ণবের হয়ে যাই তো বৈষ্ণবদের গুণ কি আছে মানি না মান দিই না নিজের জন্য প্রশংসা চাই না কিন্তু সবসময় প্রস্তুত আছে উৎসাহী আছে প্রশংসা বিশেষ করে বৈষ্ণবদের লখন আছে যে তারা অন্নবৈষ্ণবের গুণ গানে খুবই উল্লাসিত হয় তো একজন বৈষ্ণব তো নিজেকে বৈষ্ণব মানে না কিন্তু অন্নবৈষ্ণবদের প্রগতি প্রগতি মানে এইসব বিল্ডিং বানানো না প্রগতি মানে কৃষ্ণ ভক্তি সেই প্রগতি তো তা প্রগতি দেখে তো খুব প্রসন্ন হয় এবং বৈষ্ণবদের কৃষ্ণ ভক্তি পন্থায় প্রগতি দেখেন তো তা প্রশংসা করে তো আমরা যদি এই ভক্তিপথে একটু কিছু প্রগতি করে তাহলে খুবই সম্ভব হবে যে অন্ন বৈষ্ণবেরা আমাদের প্রশংসা করবে ভালো ভক্তি করছেন আমি তো সেই রকম করতে পারছি না শীঘ্রই আপনি এত উন্নত আছে আপনাদের প্রকৃত কৃষ্ণ নামে রুচি হচ্ছে তো এইভাবে ভক্তরা আমরা যদি প্রশংসা করে তাহলে প্রতিষ্ঠা আশা আছে সেটা সম্ভব হয় যে আমরা সেই প্রশংসা শ্রবণ করা থেকে তো সেইটা থেকে আমরা যদি উদাসিত হয় আমি যদি মনে করি ও এতো তো খুব ভালো লোকেরা আমাকে প্রশংসা করে তাহলে আমাদের পতন হচ্ছে জড় সেই রকম দেখা যায় যে অনেকে অবৈষ্ অনেক কিছু করে মাত্র নিজে প্রতিষ্ঠা জন্য তো আজকা অনেক রকম কার আছে দৃষ্টান্ত কিছু তো মারুতি 800 আছে সেটা সবচেয়ে ষষ্ঠ এবং আর কি আছে ওই মাসে সেটাও উপলব্ধ আছে তো কাউ খাতায় আমরা যদি কারে যাই তো মারুতি এইট হান্ড্রেড মারুতি এইট হান্ড্রেড গেলে গেলে তো আমরা একই গতিতে যেতে পারি কারণ সবসময় থাকে এবং ওই ছোট মারুতি গাড়ি দাম তো ক্ষত হচ্ছে আড়াই লাখ তোর পনেরো লোক তো লোকেরা পনেরো লাখ মেদিস কেনে কেন শুধু জন্য আমি মশিডিস চালাচ্ছে এবং শুধু মারুতি চালাচ্ছে তো তোমার আমি আমি বড়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 সেই জন্য আমার একমাত্র কর্তাব্য আছে তার সেবক হতে কিন্তু দূষিত ভৌতিক বুদ্ধি এই রকম আছে ঈশ্বর আহম আহম ভোগী সিদ্ধ হম বাবা সেই জন্য আমরা বৈষ্ণব আভাষ আলে আমরা যদি শৈষ্ট করছি বৈষ্ণব হতে যদি আমরা সুখী হয় নিজে প্রশংসা শুনতে তাহলে আমরা বৈষ্ণবটা থেকে ছুটতে হয় আমাদের বৈষ্ণব হতে প্রয়াস করা একদম স্তব্ধ হয়ে যায় সেই মুহূর্তে আমরা যদি নিজে প্রশংসা সবং করা ভোগ করতে চাই প্রতিষ্ঠা আসা আসে হৃদয় দূষিত অনেক তার জন্য আমাদের প্রশংসা করে এবং সেই প্রশংসা আমরা গ্রহণ করে তো ঠিকই বলছে বলছে যাই আমি খুবই ভালোবাসা তো খুবই ঠিকই পাবছে আমরা যদি সেইরকম মনে করে তাহলে ওই হৃদয় দূষণ থেকেই আমরা যা একটু মুক্ত হলো তা আরো বাড়বে প্রতিষ্ঠা আশা আসি হৃদয় দূষিবেন তো আমরা ভক্তি পথে আসি দূষণ থেকে মুক্ত হতে শুদ্ধ হওয়ার জন্য যাতে আমরা খ্রিস্ট শৈব করতে পারে কারণ অশুদ্ধ অবস্থায় খ্রিস্টশৈব করতে সম্ভব না আমরা সাধনা ভক্তি করে যাতে আমরা যোগতা পাব প্রকৃত খ্রিস্টশৈব করো তো আশৌ খ্রিস্টশৈব খেয়ে খেয়ে আছে নন্দা যশোদা রাধা রানী ললিতা বিশাখা অর্জুন যুধিষ্ঠির এবং আমরা খেয়ে আমরা সেই রকম ভক্তি থেকে অনেক দূরে আছে কিন্তু সম্ভাবনা আছে যদি আমরা একদম নম্রতার সাথে কৃষ্ণ শীর্ষ করুন কৃষ্ণ শৈব করতে তাহলে আমরা সেইর সেই রকম যোগ্যতা লাভ করতে পারি আসলে এই অবস্থায় আমরা কৃষ্ণশৈব করতে পারে না এই অবস্থায় গুরু দ্বারা খ্রিস্ট শৈব করতে হবে আমি আমরা নিজে আছি করতে আমরা গুরু চরণে অর্পণ করি এবং তার শ্রীচরণে প্রার্থনা করি যে আমি অ আমি অযোগ্য খ্রিস্ট শৈব করতে আপনি হচ্ছেন বাস্তবিক ভক্ত তো আমার ক্ষুদ্র সেব শ্রীষ্ট গ্রহণ করে শুদ্ধ করে ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করুন তো এইভাবে কৃষ্ণ ভক্তি করতে হবে কিন্তু আমরা যদি মনে করে যে আমি যৌথ আমি বৈষ্ণব তো সেইতেই অবৈষ্ণবের লক্ষণ আমি একবার অনেকদিন আগেই দেখলাম বাংলাদেশে তো এই ঘটনা হল যে ওই নতুন মন্দির স্থাপিত হল শিশু রাধা কৃষ্ণ বিগ্রহ স্থাপিত হল এবং সেই সময় আমাদের প্রচার প্রচেষ্ট নতুন ছিল বাংলাদেশে দুই একজন নচন ভক্ত মনে আছে খুব কম ভক্ত ছিল দীক্ষিত ভক্ত এবং ব্রাহ্মণ দীক্ষিত তো কেউ ছিল না মানে আমরা বাইরে থেকে আসা ভক্ত সেই থঙ্গা ভক্ত চার দেশি ভক্ত দীক্ষিত ভক্ত ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত কেউ ছিল না কিন্তু শিশি রাধা কৃষ্ণ হলম। তো সেই জন্য তো প্রক মহারাজ নতুন আমি উপস্থিত ছিলাম যখন ইনি একজন ভক্তকে গায়ত্রী মন্ত্র দিয়েছেন তো ওই ভক্তকে বলেছেন আসলে তুমি ব্রাহ্মণ হওয়ার জন্য উপযোগী নয় এবং সেগুলো সে অনুপযোগী আছে সেই রকম বলা উচিত আমা মেয়েরা হাত হে আমার অধিকার আছে তুই কি তো সেই ভক্তের এখনো সেখানে আছে কিন্তু সেই সময় নতুন ছিল না সেইটা সে যদি বলেছিল আমি উপযোগী নয় তাহলে সেই উপযোগী হতো কিন্তু আমি উপযোগী আছি সেইটা বলার থেকে পরিষ্কার হল। যে উপযোগী হবানা তো গুরু খেয়ে আছেন গুরু হচ্ছেন বৈষ্ণব কিন্তু বৈষ্ণব তো গুরু হতে পারে না কারণ বৈষ্ণব সকালে সেব এবং গুরু ভার গ্রহণ করলে দায়িত্ব গ্রহণ করলে তো অনদে সেইব গ্রহণ করতে হবে এটা সাশ্রয় নিয়ে দেশ তো সেটা দ্বিধা তো শুধু শুধু বয়স্ক গুরু পারে কিন্তু একজন বয়স্ক কখনো আমি গুরু এইভাবে ছিন্ত করতে পারে না সেই জন্য ভক্তিশাকুর বলেন যে যে কেউ যদি মনে করে আমি গুরু তাহলে ওই গুরু শব্দ থেকে এই প্রথম উখা কেটে যায় অনেক গর্ব হয়ে কিন্তু তিনি আরো বলেন আরো বলেন যে যদি বৈষ্ণবের কাউকে দীক্ষা দেয় না তাহলে পরম্পরা তো নষ্ট হয়ে যাবে সেজন্য বৈষ্ণবের উচিত কর্তব্য আছে অনদেহ কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে তো বৈষ্ণব হবে না গুরু হবে না তো বৈষ্ণব হয় তবু গুরু কার্য কর গুরুগি না গুরু কার্য করু কার্যকরে অন্তরে সব সময় মনে করেন মহাপ্রভু আদেশ যায় দেখে তাদের কহ কৃষ্ণ উপদেশ আমার আগ্র গুরু ইদেশ এই দেশ মহাপ্রভু অগ হাঁচে আবার মহাপ্রভু আজ্ঞ আমার আজ্ঞা আছে গুরু হতে তো মহাপ্রভু যদি আমাদের আদেশ দেন তাহলে সে মানতে হবে তো এক বিচার আছে যে বৈষ্ণব তো গুরু হতে পারে না কিছু মহাপ্রভুর আদেশ আছে গুরু হতে তো কন বিচার পালন করতে হবে গুরু না হতে অথবা গুরু হতে একবা ফুরীতে ভালো বাচার্য খাচ্ছে এসে বলেন যে আপনারা সব পাপ করছেন মহাপ্রভু এবং আপনারা সকল ভক্ত আপনারা সবাই পাপ করছেন কারণ কারণ আপনারা সময় কৃষ্ণ নাম উচ্চারণ করে সেই তো পাপ কেন কারণ কৃষ্ণ হচ্ছেন সকালের স্বামী এবং সবসময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে তো মহাপ্রভু উত্তর দিয়েছেন যে আপনি যা বলেন সেটা ঠিক কিন্তু আরেক থেকে বিচার আছে যে কৃষ্ণের আদেশ আছে সবসময় তার নাম বল। এবং আরেকটা আদেশ আছে কৃষ্ণ বলছেন আমার নাম বলতেই হবে তো সেটা আমরা পালন কর তো এখানে দুই বিচার আছে যে বৈষ্ণবে দাস গ্রহণী আছে তো বৈষ্ণব তো কখনো মানে যায় আমি প্রভু আমি গুরু কিন্তু মহাপ্রভুর আদেশ আছে অনুদে শিক্ষা দেওয়ার দ্বারা গুরু হতে তো সেইটা শাখাৎ সেই জন্য ওইটা পালন করতে হবে কিন্তু কিভাবে গুরু হতে হবে শুধুমাত্র কিভাবে গুরু হরতে হবে যারই দেখ তারই কহ কৃষ্ণ উপদেশ এইভাবে গুরু হত্যা হবে এবং শুধুমাত্র রকম ব্যক্তি গুরু হতে পারে যদি গুরু একজন গুরু হয় কিন্তু কৃষ্ণ উপদেশ শিক্ষে না সে ব্যক্তি গুরু না তো বেদশাস্ত্র জ্ঞানী হলে না হলেও গুরু হতে পারে না কারণ সৎকারতার বিশারদ অবৈষ্ণব গুরু না সৈষ্ণব সপচন গুরু সমস্যা বৈদিক ভীতিতে নিপুণ হলেও একজন যদি বৈষ্ণব না হয় তো গুরু হতে পারে না এবং সাফা মনে সব চাইতে নিচ খুন উদ্ভুত হলেও একজন যদি বৈশব হন তো তারা গুরু তাদের গুরু হতে হবে কারণ তাদের অধিকার আছে আছে গুরু হতে গুরু মানে জ্ঞান দেওয়ার দ্বারা অনদেয় উদাহর্ত কি রকম জ্ঞান এই জ্ঞান যে কৃষ্ণ হচ্ছেন প্রভু অমিতার দাস এবং দাস তো এই গুরু ছত্র খুবই বিশাল আছে এবং খুবই সুক্ষা আছে কিন্তু ক্ষমপক্ষে এই দুষ্ট হবে যে শুধুমাত্র বৈষ্ণব গুরু হতে পারে এবং অবৈষ্ণবদের কোনো যোগ্যতা আধিকা থাকে না গুরু হতে হরে কৃষ্ণ প্রশ্ন আছে আপনারা সবাই গুরু আছে গুরু কার্য হত্যা করতে হবে কৃষ্ণ ভক্তি প্রচার কি প্রশ্ন এই তুই জড়ে বলজের সেবা গ্রহণ করার উচিত নেই প্রশ্ন প্রশংসা গ্রহণ করার উচিত নয় তো এইভাবে কেউ যদি আমাদের প্রশংসা করে তো আমাদের উত্তর দেওয়া উচিত এই প্রশংসা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 তো পাদ পদ্য প্রশংসীভাবে গ্রহণ করতে হবে হরে কৃষ্ণ